मानवतार समाधान আসসালামু আলাইকুম ওরিহামিল্লা আল্লা রসুলহিল ওয়া আল্লাহ আলি ওয়া আসহাবিহি আজমাইন আপনারা যারা পিস টিভি বাংলার আল কুরআের ওসিয়াত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম ওজন মাপ পরিমা পরিমাণে কম বেশি করার দুনিয়াবী শাস্তির বিষয়ে। আমরা দেখলাম আল্লাহ রসুল সাল আলী আসসালাম এই তিনটি দুনিয়াবী শাস্তির কথা বলেছেন পূর্ববর্তী পর্বে আমরা হাদিস শাহ উল্লেখ করেছি রসোল্লা সাল্লাহ আসসালাম বলছেন ওমান আকাসুল মিকিয়া আলা মিজান ইল্লা উহিদুবিস ও সিদ্দাতল মুকনা ও জাউর সুলতানা যখন কোনো সমাজের মানুষেরা ওজনে কম দেয় মাপে পরিমাপে পরিমাণে কম দেয় তখন তাদের উপরে আল্লাহ তিনটি গজব দেন দুর্ভিক্ষ জীবনযাত্রার কাঠিন্য এবং প্রশাসনিক জুলুম সমস্ত দর্শক আমরা আলোচনা করছিলাম অনেক অমুসলিম দেশে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন আর এই জন্যই এই জাতীয় বরকতগুলো তারা পাচ্ছেন এই গজব থেকে তারা বেঁচে থাকছেন কিন্তু আমরা মুসলমান সমাজে প্রশাসনিকভাবে সামাজিকভাবে এমনকি দিনদার মানুষেরাও এই ধরনের মহাপাপগুলোকে মেনে নিয়েছি আমরা সমাজে অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়েও ঝগড়া করি ছোট ছোটো ধর্মীয় মতভেদ অথবা সামাজিক অনাচার ইত্যাদির কারণে একজন মানুষকে একঘরে করি তাকে সমাজচ্যুত করি অথবা তার সাথে লেনদেন বন্ধ রাখি তার সাথে সালাম দেওয়া বন্ধ রাখি এগুলো ঘটে থাকে কিন্তু এর বিপরীতে আমরা যদি দেখি যে একজন মানুষ ওজনে কম দেয় জানি মা পরিমাপে কম দিয়ে ব্যবসা করে বড় লোক হয়েছে আমরা কিন্তু তাকে ঘৃণাও করি না মূলত তার পাপের প্রতিও কোনো আমাদের ঘৃণাবোধ থাকে না ওই ব্যক্তিকে আমরা অন্তর দিয়েই সম্মান করি আমরা পাশে বসতে দিই তার সাথে আত্মীয়তা করতে লজ্জাবোধ পায় না আমরা এই ধরনের প্রতারণা ফাঁকি বলতে গেলে মেনে নিয়েছি এই মেনে নেওয়ার প্রথম ক্ষতি হল সম্মানিত দর্শক যে আমাদের ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ পাপ অন্তত যতক্ষণ পাপের প্রতি ঘৃণা থাকবে পাপকে পাপ বলে প্রচন্ড ঘৃণা করব। যেটা যত বড় পাপ তাকে তত বেশি ঘৃণা থাকবে সময় দর্শক আমরা অনেক ছোট পাপকে অনেক বড় ঘৃণা করি কিন্তু এই মহাপ যেটাকে সর্বোচ্চ ঘৃণা করা দরকার এই পাপে লিপ্ত ব্যক্তিকে আমরা মোটও বয়কট করি না তার সাথে সম্পর্ক নষ্ট করি না ওই পাপের প্রতিও কোনো ঘৃণা থাকে না বরং সুযোগ পেলে দিনদার ধার্মিক মানুষেরাও এটা করেন আর এজন্যই তো আমরা দেখি যে সমাজগুলোতে এই পাপ সামাজিক ব্যথিতে পরিণত হয়ে গেছে দিনদার মানুষেরাও এর প্রতিবাদ করছেন না দিনদার মানুষেরাও মেনে নিয়েছেন পাপিদেরকে তাদের সমাজে আশ্রয় দিচ্ছেন তাদের টাকা গ্রহণ করছেন তাদের সাথে সামাজিকতা করছেন এই সব সমাজে আল্লাহর এই গজবগুলো বড়ো প্রকটভাবে দেখা যাচ্ছে প্রশাসনিক জুলুমের শেষ নেই কারণ আমরাই তো জুলুম শুরু করেছি ওজন কম দেয়া মাপে পরিমাপে কম দেয়াকে মেনে নিয়েছি কাজে আমাদের উপরে জালেম তো বসবেই সেখানে জীবনযাত্রা কঠিন হয়ে গিয়েছে হয় দুর্ভিক্ষ নলে দুর্ভিক্ষ নেই সচ্ছলতা আছে কিন্তু জীবনযাত্রাটা কঠিন কোনো বরকত আমরা অনুভব করতে পারছি না কাজেই এই কঠিন পরিণতি থেকে রক্ষা পেতে দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি থেকে রক্ষা পেতে আমাদের অবশ্যই মানুষের এই অধিকার ওজনে পরিমাপে আমরা নিজেরা অধিকার পূর্ণ দিয়ে দেব। অন্যদেরকে পূর্ণ দেওয়ার জন্য বলব কোরআন যেভাবে বারবার বারবার বলেছে রসল্লা সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে যেভাবে বলেছেন আমাদেরও দিনই দাওয়াতের মূল বিষয় হবে এগুলো তাহলেই আমরা আমাদের দুনিয়াবি গজব থেকে বাঁচতে পারবো এবং ইনশা আল্লাহ আমরা আখেরাতের শাস্তি থেকে বেছে আল্লাহ তালার নিয়ামত এবং জান্নাত পেতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক আমরা আল সপ্তম ওসিয়ত আলোচনা করেছি আল কোরআন অষ্টম ওসিয়ত কি আমরা আগেই বলেছি এই ওসিয়তগুলো সবই মানবাধিকার বিষয়ক মানুষের মান সম্ভ্রম সম্পদ তার ধর্মীয় স্বাধীনতা সব কিছু রক্ষা করার জন্য আর এজন্যই এরপরে আল্লাহ তালা কি বলছেন ওয়দা কুলতুম ফারদিলু কানাদা করবা আল্লাহ তালার অষ্টম ওসিয়ত হলো যে তোমরা যখন কথা বলবে আদালতের সাথে ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে বলবে সে কথা যদি তোমার আপনজনের বিরুদ্ধেও চলে যায় সম্মানিত দর্শক আদালত ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোরআন করিমের অন্যতম মৌলিক নির্দেশ এবং ইসলামের অন্যতম নির্দেশনা আমি একটু আগে আপনাদের যে কথা বলছিলাম যে আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে যেয়ে দিনকে বুঝতে চেষ্টা করে অনেক ভুলের ভিতরে নিপতিত হই সমাজের ছোটোখাটো ধর্মীয় মতভেদের কারণে আমরা অনেক ঝগড়া করি অথবা সমাজের সত্যই পাপ হয়তো কিন্তু কোরআন এবং হাদিসে যত বড়ো গুরুত্ব দেওয়া হয় না এরকম ছোটোখাটো পাপকেও আমরা অনেক গুরুত্ব দিই কিন্তু বে আদালত নষ্ট করাকে জুলুম করাকে আমরা ওইরকম মহাপাপ হিসেবে গণ্য করি না আমরা নিজেরাও সুযোগ পেয়ে জুলুম করি আবার অন্য জুলুম যারা করছেন তাদেরকেও মেনে নিই মন দিয়েই মেনে নিই তাদের বিরুদ্ধে অন্তরের ভিতরে কোনো দূরত্ব থাকে না একজন ধর্মীয় একটা দলের মানুষ আর একটা দলের মানুষকে যতখানি খারাপ মনে করে জুলুমে নিপতিত ব্যক্তিকে রকম খারাপ মনে করে অথচ কোরআন শুননা কী বলছে আল কোরআন কারিমে আদালত অথবা কেস অথবা একসাথ ইত্যাদি বিষয়গুলো প্রায় আল্লাহ আল্লাহতালা বলেছে বারবারই আল্লাহতালা বলছেন ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফের বাইরে যেও না এর বিভিন্ন দিক রয়েছে প্রথম কথা যে ইনসাফটা হবে সর্বজনীন দল মত ধর্ম নিরপেক্ষ অমুসলিম মুসলিম আত্মীয় অনাত্মীয় ধনী দরিদ্র কোনো কিছুই বিচার করা যাবে না মানুষের হক বুঝে দিতে হবে কারণ আদালতের মূল কথা হলো আদালতের অর্থই হলো পাওনাদারের পাওনা যে ব্যক্তির যতটুকু যা পাওয়া তাকে বুঝে দেওয়া এটা হলো আদালত চোরের শাস্তি দেওয়া যেমন আদালত নিরপরাধকে শাস্তি থেকে রক্ষা করা ঠিক তেমনই আদালত প্রত্যেককে তার অধিকার বুঝে দেওয়ার নামই হলো আদালত আর আল্লা তালা করিমে ছোট্ট একটা আয়াতে আমাদেরকে ইসলামের এই মূলনীতি নির্দেশ দিয়েছে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন ইনসাফ প্রতিষ্ঠা করার আদালতের আর ইনসাফের পরও মানুষের এহসান করার যার যার হক বুঝে দেওয়ার পরে তোমরা আরো বেশি মানুষের কল্যাণ করো প্রথমত প্রত্যেকের হক বুঝে দাও এরপরে মানুষের কল্যাণ করো ও তাই করবা এবং বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে রক্ত সম্পর্কের আত্মীয় অন্যান্য আত্মীয় তাদেরকে তোমরা দাও তোমাদের নিজের সম্পদ থেকে দাও এই তিনটে আল্লাহ তোমাদের নির্দেশ করলেন আর তিনটে বিষয় আল্লাহ তোমাদের নিষেধ করছেন আলফা অশ্লীলতা ওলমুন অশালীন অন্যায় গরহিত পাপের কাজ ওয়াল বাঘী জুলুম ইয়াই লা আল্লাহ কুমতাদ আল্লাহ তোমাদেরকে নৈহত করলেন ওয়াজ করলেন যিনি তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিলেন প্রত্যেককে হক বুঝে দাও হকের পরে তার আরও উপকার কল্যাণ করার চেষ্টা করো আর বিশেষ করে অশ্লীলতা অশালীন অবৈধ কাজ করো জুলুম করো না প্রতিষ্ঠা করো জুলুম সীমা লঙ্ঘন করো না ইসলামের দর্শক যেটা বলছিলাম এক্ষেত্রে কোন বিচার চলবে না আত্মীয়তার বিচার অনাত্মীয়তার বিচার ধনির বিচার দরিদ্রের বিচার ধর্মের বিচার আমার দিনের শত্রু কাজেই আমি তাকে কম দেব সুযোগ নেই আল্লাহ কোরআন বলছেন আল্লাহ কোরআন কেমি বিভিন্ন ভাবে বারবার বলছেন কারোর সাথে তোমাদের শত্রুতা অর্থাৎ মুসলিম জাতির শত্রু অমুসলিম শত্রু দেশ অমুসলিমরা তোমাদেরকে ধর্ম পালনে বাধা দিয়েছে কারণে তোমরা সীমালংঘনে যেন প্রদেশিত না হওলু আক্রাবলি তা কয়া ধর্ম জাতি বর্ণ আত্মীয়তা অনাত্মীয়তা দারিদ্র সচ্ছলতা সব কিছু দূরে রেখে যার যেটা পাওনা হক বুঝে দেওয়ার জন্য তোমরা আদালত প্রতিষ্ঠা করো এই আদালতটাই হলো তা কোয়ার আল্লাহর গজব থেকে বাঁচার আল্লাহর ভয় করার অধিকতর নিকটবর্তী আদালত বিষয়ে আল্লাহ তালা কর আনকের মে আরো অনেক নির্দেশনা দিয়েছেন তবে সময় হয়েছে বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা সে বিষয়গুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি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 জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডিসেটক বিটনেস ডাকির নাইন ব্যাটল অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় যাদের শাসনের ডংকা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি দেশ মহানুদ্ দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন সম্মান দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম ইনসাফ আদালত সর্বজনীন ইসলামের দৃষ্টিতে এ বিষয়টি আল্লাহ তালা কোরআন কে বলেছেন كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والاقربين إليكن غنين أو فقيرا فالله أولابهما الله تعالى بول سين ها امان درگون تمرا اللارجون شد ترشاك إنشاب بطشتاكاري هو شا تمار برود دزاك تمار اپنجون تمار دال تمار عطيو شوار برود دزاك اتا تمي قوخونو ببسونا كربنا امون کی دورید روبا دوني اي ببسونا ইনসাফ করলে দরিদ্র ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে অথবা ইনসাফ করব ধনী ব্যক্তি তার সম্মান নষ্ট হবে এগুলো কোনোটাই তুমি বিবেচনা করতে পারবে না এগুলো সব আল্লাহ আল্লাহলা বুঝবেন কাজেই যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন রকমের নড়াচড়া করো কোনো রকমের এদিক সেদিক করো তাহলে পারে কোনো যুক্তি ও জুহার দিয়ে ইনসাফ তোমরা ব্যতিক্রম করো তাহলে আল্লাহ তালা তোমরা যা কষ্ট দেখছেন এবং এর শাস্তি তোমাদের পেতে হবে ইনসা প্রতিষ্ঠা করলে কি হবে আর না করলে কি হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হক বুঝে দিলে কি হবে না দিলে কি হবে আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন হাদিসে তা বুঝিয়েছেন। এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন সোহেব খারি হাদিস মাহালিমিয়াস বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন কোনো বান্দাকে যদি আল্লাহ তালা কিছু মানুষের উপরে দায়িত্ব দেন সে পরিবারের দায়িত্ব হোক গ্রামের দায়িত্ব হোক বিচারের দায়িত্ব হোক রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্ব হোক সে প্রতিষ্ঠানের দায়িত্ব হোক তার অধীনে কিছু মানুষ থাকে আর ওই ব্যক্তি যদি ইনসাফ না করে তাদের হকগুলো যথাযথ আদায় না করে পক্ষপাতিত্ব করে অথবা তাদেরকে প্রতারণা করে ধোকা দেয় আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতের খবুও পাবে না আমরা সতর্ক হই সম্মানিত দর্শক আমরা অনেক সময় সলাাম হজ টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করে আত্মতৃপ্তি লাভ করি পাশাপাশি জুলুম মানুষের হক নষ্ট করা চালিয়ে যেতে থাকি আমরা মনে করি যে আমরা তো ধর্ম পালন করছি আপনার এই ধার্মিকতা আপনাকে হয়তো আত্মতৃপ্তি দিতে পারে কিন্তু আল্লাহর কাছে নাজাদ পাওয়ার পথ করে দিচ্ছে না সমাজ দর্শক আমরা অনেক পাপ করবো করব হতেই পারে কিন্তু মানুষের হক নষ্ট করার বিশেষ করে মাজলুমকে হক বুঝে না দেওয়া মাজলুম কাঁদে আপনি জালেমের পক্ষে বিচার করেছেন অথবা মানুষের হক তাকে পূর্ণভাবে পৌঁছে দেননি সেখানে অন্য কোনো বিচার রেখেছেন আপনার দায়িত্বের অধীনে যারা ছিল তাদের প্রতি আপনি নির্মল সমপর্যের পর্যায়ের সমতার কারণ সালাদ সিয়াম এগুলো আল্লাহর সাথে জড়িত আপনার সাথে এখানে অন্যায় করলে গোনা হবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু আদালতটা মানুষের হকের সাথে জড়িত ইনসা প্রতিষ্ঠা করা মানুষের হক তাদের অধিকার এখানে ভুল করলে আপনি তবা করলে আল্লাহ আল্লাহ টুকু মাফ করবেন মানুষের হক আল্লাহ এক বান্দার হক নষ্ট করে আর এক বান্দাকে মাফ করেন না এজন্যই ভাইরা এ সতর্ক হতে হবে এর বিপরীতে যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে তার কি পুরস্কার আল্লাহ রসুল সালু আসসালাম বলছেন সাবাহত নীদুল্ল হুমুল্লাহবুল্লহি ইয়ম আলা আদুল্লাহ ইদুল্ল ইমাম আদুল খেয়ামতের কঠিন দিনে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন তাদের প্রথম শ্রেণীর আল্লাহর হলেন ইমামুন আদেল ন্যায় পরায়ণ ইনসাব প্রতিষ্ঠাকারী কর্তা শাসক প্রশাসক এটা সকল পর্যায়ে শুধু রাষ্ট্র বা শাসন পর্যায়ে না আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে বলেছেন ইন্নাল মোখিন আলা মানা বেরাম নৌরিম কেয়ামাতি আল্লাহিন রহমান আল্লা দিন অমা উলু যারা ন্যায় পরায়ণ ন্যায় প্রতিষ্ঠা করে আল্লাহ তালা তাদেরকে আল্লাহর ডান দিকে নূরের মেম্বারের উপরে বসিয়ে রাখবেন তারা কারা যারা তাদের পরিবারে এবং সকল দায়িত্বে ছোট বড় সকল দায়িত্বে আদালত ইনসাফ প্রতিষ্ঠা করে প্রত্যেককে তার হক বুঝে দেয় তাদের এই এবাদতটা এত বড় যে তারা আল্লাহ তালার কাছে এত বড় মর্যাদা লাভ করবেন সম্বন্ধ দর্শক এর কারণ কি সলা সিয়াম খুব বড় এবাদত আমরা করবো কিন্তু একজন মানুষ যখন দায়িত্ব পান তার অধীনে কিছু মানুষ থাকে বিচারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব প্রতিষ্ঠানিক দায়িত্ব তখন তার মন প্রবৃত্তি পারিপার্শ্বিকতা তাকে জুলুম করার মতো সুযোগ এনে দেয় আল্লাহর সৃষ্টির হক নষ্ট করার সুযোগ এনে দেয় আবার ইনসাফ করারও সুযোগ দেয় আর আল্লাহ তালা সবচেয়ে খুশি হন তার সৃষ্টির সেবা সৃষ্টির অধিকার বুঝে দিলে এই ব্যক্তি যদি মানবীয় দুর্বলতা প্রলোভন এগুলোর উর্দে উঠে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে এটা এত বড় এবাদত অনেক অগণিত নফল এবাদতের তুলনায় এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আর এজন্যই ওই ব্যক্তি যদি নফল এবাদত অনেক নাও করে ফরো এবাদতগুলো পালন করেন আর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন তার জন্য রয়েছে এই মহা পুরস্কারের সুসংবাদ সম্মানিত দর্শক এই ইনসাপ আমরা দেখলাম প্রতিটি ক্ষেত্রে হবে স্থানের আগে প্রত্যেককে তার হক বুঝে দেওয়া আর আল্লাহ রসুল সাল্লাম পরিবার থেকেই শুরু করেছে আমরা যখন এই সব আলোচনা করি বে জুলুম ইত্যাদির বিষয়ে কথা বলি আমরা সঙ্গে সঙ্গে সমাজের উপর পর্যায়ের মানুষদের কথা চিন্তা করি ওরা খুব জুলুম করছে বে করছে কাজে ওরা জাহান নামে পড়বে আমাদের ভালোই লাগে কারণ তাদের প্রতি আমাদের ক্ষোভ আছে কিন্তু আমরাও যে বে জুলুম করে একই অপরাধে অপরাধী হচ্ছে একই শাস্তির জন্য যোগ্য হচ্ছি এটা আমরা চিন্তা করি না অথবা করতে চাই না নিজের পাপের কথা চিন্তা করা সব সময় একটু বিরক্তিকর কাজ কষ্টদায়ক নফসের জন্য সম্মতি দর্শক আর এই জন্য রসুল বলে দিলেন তোমার ইনসাব পরিবার থেকেই শুরু হবে পরিবারের ভিতরে ইনসাফ সন্তানদের প্রতি ইনসাব স্ত্রীর প্রতি ইনসাফ স্বামীর প্রতি ইনসাফ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন হে মানুষেরা তোমরা তোমাদের সন্তানদের ভিতরে আদালত প্রতিষ্ঠা করো সকল সন্তানকে সমান আচরণ সমান খাওয়া দাওয়া সমান পোশাক সমান হাদিয়া ছেলে হোক মেয়ে হোক আপনার মনের ভিতরে কোন সন্তানের প্রতি একটু আকর্ষণ বেশি থাকতো এটা আপনার ইচ্ছার বাইরে কিন্তু আপনার আচরণে ব্যবহারে কথায় হাদিয়ায় পোশাকে কোনো বিষয়ে আপনি আদালত সমতার বাইরে যেতে পারবেন না এটা আল্লাহ আল্লাহতালা নিশ্চিত করেছেন অন্যত্র ইনসাপ প্রতিষ্ঠা যেমন ফরজ সন্তানদের ভিতর ইনসাপ প্রতিষ্ঠা একই রকমের ফরজ কাজেই আমরা মুসলিম সমাজগুলোতে অনেক সময় সন্তানদের ভিতর ইনসা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই অনেক সময় এক ছেলেকে অন্য ছেলের চেয়ে বেশি দিয়ে ফেলি আর বিশেষ করে কন্যা সন্তানদের ব্যাপারে আমরা বেশি দুর্বলতা বা জুলুম দেখাই কন্যা সন্তানদের আমরা তাদের অধিকার বঞ্চিত করি জন্মের পর থেকেই তাদের প্রতি দুর্বল আচরণ বা অশোভনীয় আচরণ করি খাওয়া দাওয়া চাল চলন পোশাক আশাক হাদিয়াতেও অনেক সময় বৈষম্য দেখায়। অনেকে তার মৃত্যুর আগে তার সম্পত্তি থেকে তার কন্যা সন্তানদেরকে বঞ্চিত করেন এরকম ঘটনা মুসলিম সমাজে অনেক রয়েছে সম্বন্ধ দর্শক এগুলো জুল অজুলম জুলি অমল কেয়ামা এই মহাজুলুম অন্ধকারই আপনাকে ঘিরে ধরবে আর এই তো আল্লাহ রসুল সালাম অন্য হাদিসে বলছেন আল্লাহকুম রায়ন ও কুল্লুকুম মসুলহি তোমাদের প্রত্যেকেই অভিভাবক এবং প্রত্যেককেই তার দায়িত্বাধীন মানুষগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কাজেই আপনি পরিবারে ছিলেন আপনার সন্তানদের বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন তাদের ভিতরে ইনসা প্রতিষ্ঠা করেছেন কিনা এটা আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন এমন যেন না হয় আরবের কাফের মুশ্রিকরা যেমন কন্যা সন্তান জন্মগ্রহণ করে এই সংবাদ পেলেই তাদের মুখটা কালো হয়ে যেত ওয়দা বুসরা আহাদ হুমবেল উন্সা জল্লাস কাজিম তাদের কারো যখন কন্যা সন্তান হওয়ার সংবাদ দেওয়া হতো তার মুখটা কালো হয়ে যেত মনটা খারাপ হয়ে যেত কারো সাথে কথা বলতে চাইতো না কি হয়েছে ভাই কথাই বলতে চাইতো না এই যে কন্যা সন্তানের প্রতি অবক্তি অশ্রদ্ধা এটা জাহেলি আচরণ এটা মোমেনের হতে পারে না মোমেনের জন্য তো কন্যা সন্তান নামত আল্লাহ রসুল সাল্লু আসালাম কন্যা সন্তানদের পিতা ছিলেন আল্লাহ রসুল আদির সাহেব বলেছেন কারো যদি এক ব্যাখাধিক কন্যা সন্তান থাকে তাদের যদি সে হক আদায় করে তার বিয়াত করে লালন পালন করে তাদেরকে তাদের হক বুঝে দিতে পারে এই সন্তানেরা তার জন্য জাহান নাম থেকে আড়াল বেড়া হয়ে যাবে ইল্লা সন্তান বৈষম্য অথবা সন্তান ছেলে একই দুই ছেলের ভিতরে কোনো কারণে জাগতিক বৈষম্য এগুলো থেকে আমরা আত্মরক্ষা করি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক সন্তানদের প্রতি ইনসাফের এই বিষয়ের সাথে সামাজিক একটা প্রশ্ন আমাদের থাকে তাহলে আল্লাহ কেন মৃত্যুর পরে উত্তরাধিকার আইনে কন্যাদেরকে অর্ধেক দিলেন আমরা কি জাগতিক জীবিত অবস্থায় কন্যাদেরকে পুত্রদের অর্ধেক আচরণ করব। তাদেরকে একটা মাস দিলে এদেরকে আধাখানা দেবো না দুনিয়ার আচরণে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে মৃত্যুর পরে সম্পদ বন্টনে আল্লাহ কন্যাদেরকে কম দেননি বরং তাদের দায়িত্ব এবং পাওনা দিয়ে বেশি দিয়েছেন এই বিষয়টা না বুঝতে পেরে আমরা অনেক সময় এ থেকে দুটো ভুল বুঝি কখনো বুঝি ইসলাম করেছে কখনো মনে করি ইসলাম জীবিত অবস্থায় আচরণে কন্যাদের কম দেওয়ার অধিকার দিয়েছে কখনো না সম্মানিত দর্শক ইসলাম যে উত্তরাধিকার নিয়ম দিয়েছে এটাকে ইসলামী সমাজ কাঠামোর ভিতরে দিয়ে বুঝতে হবে ইসলামে পরবর্তী প্রজন্মদেরকে সুন্দর মানুষ রূপে গড়ে রাখার জন্য নারীদেরকে সকল সামাজিক অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে যেহেতু কোনো অর্থনৈতিক দায়িত্ব তার নেই এজন্য জন্য মৃত্যুর পর উত্তরাধিকার হওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষদের চেয়ে নারীদের কখনও কখনো কোনো কোনো বিষয়ে কম দিয়েছেন অর্ধিক দিয়েছেন সমান দর্শক এই যে উত্তরাধিকার আইনের ইসলাম মৃত্যুর পরে যে কম বেশির বিষয়টা দিয়েছে এটা বুঝতে হলে আমাদেরকে ইসলামী ব্যবস্থা পূর্ণভাবে বুঝতে হবে এই পর্বে আমরা আর সময় পাচ্ছি না আশা করি পরবর্তী পর্বে বিষয়টা আমরা আলোচনা করব আল্লা তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি In our lives, in our lives, in our lives. The human being of this year is a soul. He will not be in the filter, water will be removed. dialysis, water will be removed.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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি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 তিনি ছাড়া মাবুদ নেই যদি হাজ করে বা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়